على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم تركت এই ধরনের একটি দিনই মাহফিলো আওয়ার এবং বার তফিক সেই বের দরবারে সুখ্রিয়া করি আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মালিকুল সুবাহানুহান এই বিশ্ব জগতের মালিক যে আল্লা সুবাহানা আর শে আজিম তান অবস্থান তার ক্ষমতা সর্বত্র বিরাজমান যে আল্লা সুবাহানাউ তালার তিনি কারোর সন্তান নয় আর তাই সন্তান নাই আর প্রশংসা হুকুফান সমকক্ষ কেউ নাই সালাম বর্ষিত হোক আখের নবী সর্বশেষ নবী পরিচিত হোক সাহাবাই করাম তাবে তাবিন্তাহিদিন সহ কিয়মত পর্যন্ত যারা দিনে হরক হকের ওপর পঁচিশ থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সময় মিলিত হয়েছি আমরা প্রশ্ন বসলাম সিয়াম বড় রমাদান বড় না বড় কোনটা বড় আল্লা হুফিল মর্যাদা কিতা আলফিস হাজার মাসের সমান নেই না তার নাজল করেছি কদর রাত্রিতে কোনটা নাজল করছো কীটা নাজলি খুব আপনার না মাতলে খুব আনাজে ইন্না আনজালনা হুফি লাই লাতবার আমি মুবারক রাত্রীতে এটি নাজিল করছি মুবারক রাত্রিটা কোন রাত্রি কদরি যে মুবারক রাত্রি আল্লাহ হুফি কাদর আমি এটি নাজিল করছি কদর রাজীতে ওই আল্লাহ কোরআনকারি মনে অন্যত্রা ইন্না আনজাল্লা হুফিল মুবারকাতি আমি এটি নাজিল করছি মুবারক রাত্রি মোবারক রাত্রি আর পদ দুই নাম পাইলা করার পরে তার রাহেল আর জামাই আর আবদুল্লা দুই ব্যক্তি না এক ব্যক্তি বাচ্চা হইয়ার্লার নাম বদলি যায় কিনা না অমুকর বাপ হইন কিনা নাম আছে নাম তো আর দেখেন না কে হইলে। দেখলে তফসিল আছে ও আয়াতাম যে ও আয়সলে ভুল তফসির দিয়া কোরআন তফসিল সব থেকে উত্তম তফি কোরআন কোরআন তফসিল দুই রাত্রিটা কোন মাসরু রান্না মাসব রান মাসে খুঁজতে হইব রমাদান মাসের কত তারিখ লাইলাত কত রাত কত তারিখ ছাবিশত রাত্রি ঠিক আছে নিজনে কেন না মুরব্ব বয়স তাই হইরা তাই ষাট বছর থেকে তো কত খুঁজেছেন কোনদিন খুঁজছেন ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে বছর থেকে তাই ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আমরা দেশ ষাট বছর একজন মুরব্বী তাই লাইলাতুল কদর জানেন কোন দিন লাইলা কদর কোন দিন লাইলাতুল কদর আমরা জানি হয় না আপনারা আসেননি আপনার লাগে লাইল কদর কোন দিন আপনার মাতুরা লাইলাতুল লাইদর আমরা জানছি যে সাতাইশ তারিখ লাইলাতুল কদর অ্যান্ড রমজানের শেষ দশ দিনের বেজুল রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করিসনি কোন তারিখ হইয়া দিলা যে রমজান শেষ দশ দিনের বেজুর রাত্রিগুলাতে গীতা করো লাইলা তুল কদর রে খুঁজো আর আমরা শিল মারি দিছি কোন তারিখ সাতাইশ তারিখ আফসুস এখন ষাট বছর থেকে আমরা সাতাইশ তারিখ খালি পালন করলাম এর তাই আমরা দেখবো আস্তে আস্তে কিন্তু মসজিদ সালাতুর তারিধ মানুষ খুমজিরা আবার বাড়বা কোন দিন সাতাইশ তারিখ মনে করেন যে ও দিন কি লাইলা কদর এই লাইল কোদর যে সাতাইশ তারিখ এটা না। এটা ইমাম মালেক মদিনার শ্রেষ্ঠ আলেম তাই জানতানা ইমাম আহমদিন্ন জামাতর ইমাম তাই জানতানা ইমাম তাইম জানতানা ইমাম কাহিমে জানতানা ইমাম কাছিরা জানত না আমরা জানি রসুল সাল্লা সাল্লামে নির্দিষ্ট করে দিছেন না যে ও তারিগলি লাই কদর রসদ সাল্লাহ্লামে লাহিলাতুর কদরের খবর খাত বার বার আনলে দুই ব্যক্তির ঝোগড়া লাগিয়েছে জোগাড়া লাগার পরে রসুল সাল্লা সাল্লামে ভুলে গেছেন এত মর্যাদা এত গুরুত্ব যে আগর উম্মত বেশি দিন হায়াত পাইত আর উম্মতে মহাম্মদি অত বেশি তার হায়াত নাই তখন তারা হেরার লোক কিলা কম্পিটিশন করিয়া ফেলত একদিনও পাইছি না কারণ যে তারিখ আমি নির্ধারণ করছি রসুল নির্ধারণ করে দিছেন না রসুল যদি নির্ধারণ করে না দেন তাহলে এই আমল হলে কিব আর আমল নষ্ট করিও না আমল নষ্ট হয়ে যায় কোন সময় যদি এটা রসুলের অনুসরণে না হয় আমল নষ্ট হয় কোন সময় এটা যদি আল্লাহর অনুসরণে না হয় এটা আল্লাহর আনুগত্যের ভিতরে যদি না হয় এটা রসুদামের যদি অনুসরণে না হয় তাহলে আমল কি রসদ সাল্লাহ আলাইস্লামে দিন ডাকিয়া গেছিলাম তাই যে দিন ডাকিয়া গেছিলাম নাম কিটা দিন আল ইসলাম খবর গেলে জবাব দেওয়া লাগবে নানি রসল্লা ইসলাম এ খবর গেলে দিন বড় তোমার দিন কি তা ইসলাম এই ইসলামও আমরা ঐক্যবদ্ধ রাখিয়া গেছিলাম রসদাম সময় মুসলিম আজকে কিন্তু আমরা সব এক আজকে একনি আপনার এক তরিকা আমার এক তরিকা চিস্তিয়া তরিকা লক্ষ্মণ দিয়া তরিকা মুজিদ দিয়া তরিকা আছে কিনা না তরী ফুলতলির আছে কিনা না আপনার জায়গা সম্পত্তির কাগজ যদি সব আড়ে যায় কিন্তু তালাশ করবার জায়গা আছে নি কোন জায়গা রাখা আছে টুফি অমুক তরিকা টুফি সিনে যায় কিনা না পাঞ্জাবি থাকলে বোঝা যায় কোন পাঞ্জাবি আলার কোন তরিকার পাঞ্জাবি পিন্দি সত্যি কিনা না ছাড়া এই বক্তব্য সামনে দিছেন সাহাড়া প্রশ্ন করছেন এই এক দল কোনটা জানা দরকার আছে কিনা না আপনার নিত মুক্তিপ্রাপ্ত হইব যারা নিয়ামতপ্রাপ্ত হইব তারা খারাপ আলাইহি সাহি আমি এবং আমার সাহাবিরা ফতে আছে এই হাদিসা আমি এবং আমার সাহাবিরা সম্মানিত উপস্থিতি আপনি নামাজ পড়ান মোহাম্মদরিকা কোন তরিকা আপত্তি আছে কেউ রো আপত্তি থাকলে আত্ম নামাই যে এই তরিকার উপরে আপনার আপত্তি আছে আমি যদি কইতাম আমার তরিকা ধক্কা তাহলে আপনারা কইতে যে বেটা তার তরিকার দাওয়াত আমরা বাড়িতে আমরা তরিকার দাওয়াত আমার কোন দলের দিকে দাওয়াত দিবার লাগিয়ে বাড়ি থেকে বাড়াইছি না আমরা বাড়িতে থেকে বাড়াইছি এটা তরিকার দাওয়াত দিবার লাগি মাহমুদ রসুল্লা আলাইস্লাম তান তরিকার ফিরিয়া আমরা আপনার নামাজ ভর্তা রসুলের তরিকা আপনি রোজা রাখতে কি বলা মানছে তারা থেকে বলা করি মানছে তারা মত করি আমরা মানতে তারা লাখান করি আমরা বুঝতে হইবো তবেই আমরা করতাম ফার্মু আমরা আশা করতাম সোজাপদে না রসদ সালাইসালাম একটা ডাক দিছ ডাক দিয়া কইলে হাজা সিরোতে মুস্তাকিম এটা হইলে কি সঠিক সোজা রাস্তা ডাক দিয়া জামিতির অঙ্ক হইয়া রসদামের ডায়াগ্রাম করিয়া বুঝাইয়া দিরা তার দিকে ডাকে তারপরে মাঝর রাস্তারে আত রাখিয়া মুস্তাকিউ সবে বাংলাদেশেও আমরা তো আর বাইরে যাইতাম সুযোগ হইস না বাংলাদেশে ইসলাম নামে যা আপনার এই গ্রামের নাম কীকার কুরানা কুরআন বাইরে কোনদিন ওয়াজ ঘোষে সব কয় কুরন হাদিস কিন্তু খয় শেষে কি আপনি ভাববা যে কুরআন হাদিস শেষে বুঝতে আমার লাখান আমরা কোরআন শুননা যদি সাহাবাই কেরাম খান বুঝা হয় তখন থাকতো নাই তারা জান্নাত তাকে সুসংবাদ নিয়ে থেকে ফাইলিস বাদি আল্লাহ ওরাদ হুম আল্লাহ কেছেন আমি তারি হয়ে গেছি আর তারা আমার ওপরে রাজি হয়ে গেছে ले कुरान हादी बुजते हुर तरिका साहबाइ कैराम तरिकाट्टर टक्कर लागे खाट्ट मानता समाज तरीका सहबा कैराम तरीका टक्कर लागे खाट्टा मानता बसिभाग मानस तरिका सहबार तरीका बेहतर मानता सहबाई कैराम तरीका मानता এটা যদি মানতে পারেন এটার উপরে যদি আপনি অকমৎ তাহলে তাহলে ওই রাস্তা দিদি চললেছি মুস্তাকির সঠিক সুজা রাস্তার উপরে টিকিয়া থাকতে পারব আর যদি কই যে না অত দিন শুনছি না ইটা নয়া করি আছে কিনা না অত জিন্দি শুনলাম না তো আর মেসা ভাই মাইকের মাঝে কই দা আর এখন তুমি দেখতে ইটা তোর না আপনার মানুষক ধরে আমি গেলাম আমার হায়াত পর্যন্ত আপনার প্রমাণ করতে পারতাম রসুলের সুন্নতের নিয়ত খরা নিয়ত অন্তর বিষয় নামাজের নিয়ত নয় শিখিস নাই ই কেন রসুল থেকে ফাইতা নাই রসুলের ইল্লাই না এটা আমার বুজুর্গারের দিনের সামাজিক সুন্নত রসুল্লাহ নিয়ত না। ইলা নিয়ত ফরা শিকাইছেন না নিয়ত খরা শিকাইছেন নিয়ত কিতা ফরস নিয়ত খরা অজুর নিয়ত করা প্রত্যেকটা ইমাদ নিয়ত খরা কিতা অন্তর দিয়া অন্তরের মাঝে আওয়িয়া নিয়ত আর মুখ দিয়া খাওয়া না অজু করতে সময় মানত প্রশ্ন করতে হয় অসুবিধা কিতা ফসুবিধা কিতা বেশি পড়লে তো বেশি সোয়াবুইলো বেশি পড়লে বেশি সোয়াবুই পড়ানি কীতা কয় ডার ইয়ে না মা বই নয়ালা নেনবন বেশি দিলে পালানি খাওয়া যাই তো নি খাওয়া যাই তো না তাহলে যে সব জিনিস পরিমাণ মতো নিয়ম মতো আসর নামাজ সাইডের হাত ফরতে হইব নামাজ কোন জায়গাত কিলা করত কি পরিমান করতাম জেলা রসিসামে সাহায্য বুঝাইয়া দিছেন দেখাইয়া দিছেন ওইভাবে আমরা করতে বেশি করা যাইতো না এখন অনেকে মনে করে যে বেশি করলে অসুবিধা বড় যেগুন আছে গাছ এক বেরি বাজার। খাটিলামছে দেখে দশ বারোটা গাছ আছে সবটিন গুড়ি মারি দিছে এক বেরিয়ে গাছ খাটছে খাটছে বিকেলে দিবা নিছে না বেশি দৌড়াইছে বেশি দৌড়াইলে পয়সা দিত মালিকর কথা না হ্যাঁ বেশিও করছে কিন্তু তার বুঝুন তার আপনি খাম আগে বুঝলাম চারশো টাকা ছয়শ টাকা ছয়শ টাকা করে কি আর শিছে এখন ফসা দিবানি তাহার নাই আপনি যেটা না। আপনি একজন মালিক আপনি একজন মালিক খামলান আমার মালিক হইল আল্লাহ সুবাহিয়া বলছেন এই নিলা এই নিল উত্তম নমুনা তান লাখান করিয়া প্রত্যেকটা ইবাদত করবার প্রত্যেকটা ইবাদতন করতেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহন করতে করতে হইব আর বিপরীত মিলেনা তাহলে আপনার নিয়ত খামে আইব। আপনার রোজা খামে আপনার হজ খামে আপনার জাহাজ খামে আসি হলো খামেই তো না করছে কিন্তু বিকালে পয়সা পাইতো না আপনি বরং ট্যাঙ্কা আমার ক্ষতি করবিস আমার জাতির গাছ আছে আরো তিন বছর ধরে টেকার সম্পদ কাঁদি এলাকাত বিচার লাগে তার কাছ থেকে আর ফাইন লওয়ার আপনি চেষ্টা করবা কেন আপনি মালিক আপনার কথা মতো কাম করছে না কাম বেশি করছে সময় বেশি লাগাইছে কষ্ট বেশি করছে কিন্তু আপনার কথা মতো না করার কারণে তারা আরো প্লানটি দিতে তার জরিমানা ঠিক অনুরূপ ভাবে আপনি যখন ইবাদত করবা ইবাদতটা রসুলাল্লাহ খান না হয় ইবাদত যদি সাহবাই যদি লোকে না মিলে তাহলে আপনার ইবাদত অগ্রহণযোগ্য যত সুন্দর যত বেশি করি আপনি সম্মানিত উপস্থিত আমার কথা কি বুঝে আর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবা কোনো যদি প্রশ্ন থাকে বাড়াই ইয়া কইবা না যে এই গেল এখন বুঝছি না কোনো আমার ইনসা আল্লাহ আমরা জবাব দিয়া যতটুকু জ্ঞান আছে আল্লাহ জ্ঞান দিছেন বুঝাইয়া চেষ্টা আগে সবে কইসমাজে রসুলোর তরিকায় টকর লাগে তাহলে কোনটা মানত রসুল সাহাব একেরম তরিকা মানত এখন আপনি তো এইভাবে বাপদাদার তরিকায় আর রসুল সাহাবায়িকা যদি তরিকার লোক বাপদাদার তরিকা যদি মিল থাকে তাহলে বাপদাদারটা মানতে আমরা কোন অসুবিধা আছে নাই যদি সমাজের তরিকা আর সাহাবাহিকের তরিকা যদি মিল থাকে তাহলে সমাজের তরিকা মানতে অসুবিধা আছে আমার কোন অসুবিধা নাই আপনি তোর অসুবিধা আছে না আমার মার লগে তোমার রবের সব তারা ইমানদার নয় যতক্ষণ বিশাল ফাইসলাকার হিসাবে প্রাধান্য দিতে না নাগুক মাথা তুলিয়া রাখতে ঐব এই কারণে কোন আমরা আত্মসমর্পণকারী আমরা কোরআন সুন্নার হাজার নিজেরা আত্মসমর্পণ করছি ইসলামের হাজাত আত্মসমর্পণ করছি আল্লাহর বিদানসমর্পণে আছে রাধি ইতুহি রা ইসলামী দিন আমি রব হিসাবে আমার রা রে ভাইয়া আমি সন্তুষ্ট আমি দিন হিসাবে ইসলাম রে সন্তুষ্ট আর আমি মোহাম্মদ সাল্লা ভাইয়া সন্তুষ্ট না অসন্তুষ্ট সন্তুষ্টা রসুল ইরাক হইয়া ইরান হইয়া আফগানিস্তান হইয়া আইয়া ইন্ডিয়া হামাইছে ইন্ডিয়া তাকিয়া আইয়া বাংলাদেশ আইয়া হামাইছে হ্যাঁ হামাইতে সময় অনেক জিনিস লগে করে আইছে হইতামনি আরো দু একটা আপনি যদি বেজার লোক হই অনেক কষ্ট করিয়া আইসি হইবার লাগিয়া আমরা দেশের জিকির হয় কিনা না নি সবে মিলিয়া জিকির ইল্লা শুনছেন নিছেন এখন আবকা আমরা দেখি যে ইল্লা সবাইয়া একাইয়া জিকির করছেননি রসুলের যদি খরণ আমরা করতাম ঠিক আছে নি রসুলের খরলে আমরা খরতাম ঠিক আছে তো আর রসুলের না আমরা সার না রসুলের যদি খরন না সার্থ যেকোনো আমি সার অনুসরণে রসুলের অনুসরণে আপনার জিকির সার অনুসরণে রসুলের অনুসরণ রসুল সাল্লাই আমরা জিকি রিকাইছেন যে গরো হামাইতে সময় জিকির সালাম দিয়া গরো ডুকতা মারে সালাম দিতে সরম করে সরম করে নাই আরব দেশ ষাট বছর আসলাম সালামিকা কি লাশ আরব থেকে আইলে কিছু মানুষ না না দুই রাখা নামাজ ভরে আখটা আখতা নামাজ মসজিদ মসজিদ গিয়া ঢুকলে দুই রাখাত নামাজ ভরা লাগে আমরার দেশের কিতাবও আছে আমলো নাই আমরার দেশের বুজুর গানে দুই কিন্তু গিয়ালে ফাইলে তাই বই গেছে বইয়া তার নামাজ আর রসী কৈছেন তুমি বইবাই না বইবা রাখি জানে তারা ওলা আমল করে আর তারা আরো জানে যে রসদাম তোমার গড় রে খবর গরি কিছু নামাজ রাখিও রসদালামে সুন্নত নামাজ হুজরাট ফুড়ি আইটা গৌর ফুড়িয়ে আরবর করে গিয়া না এটা খালি আর আমার দেশ বউ না বাচ্চায় ফরজ পড়ে না বাপে ফরজ পড়ে না শাসায় ফরজ পড়ে না এলাকাবাসী মানুষের নামাজ পড়ে না ওই লোকের অবস্থা তা আর সালাম দেি গোয়া যতবার ঢুকি অতবার সালাম দেওয়ারাও সালাম দে বৌরেও সালাম দে রসদালাম রে সব সময় রসদালামে মানুষের সালাম দিতা রসদামে কৈছেন তুমি একজন মহাব্বত সৃষ্টি হইত না আর মহব্বত যদি সৃষ্টি না দাঁড়িয়ে লাগিয়ে যদি আটতে সময় সালাম দিই তাই ঘুরিয়ে গিয়ে আমার পরিচিত বেটাম বেটার মনে হয় আমার পরিচিত আমরা কিন্তু দেখো কি ইসলাম আমরা বহুত ইসলাম আছে দারিৎ আছে ইসলাম ফাগল আছে ইসলাম পাঞ্জাবির মাঝে আসলে ইসলাম চল্লিশত আছে ইসলাম তিন দিনের সিন্নিত আছে ইসলাম মিলাদ মাহিল আছে ইসলাম শহবরাতে আছে ইসলাম মেয়াজ রাত্রি আছে ইসলাম আমরা ইসলাম মিলাদ মাহিল ইসলাম জিকিরর মাহফিল ইসলাম ওয়াজ মাহফিল ও ইসলাম ওয়াজ মাহিল আগে থেকে এই বছর কম না বেশি হয়েছে বেশি হয়েছে ইসলাম ইসলাম মানুষ বাড়ছে না কমছে ওয়াজ মাহফিল বেশি ঘরে ঘরে ওয়াজ ওয়াজার একশন নাই তো বুঝছেন না না গা আমি মোটা হয়েছে কিন্তু জাল নাই যে আগর মানছেন না জানিয়া ভুল করছেন। ময়মুরব্বা ইতা জানত না তারা করিয়া গেলে তার অবস্থা হইব আল্লাহ সুবান কারার একবার শেষের দিকে এটার জবাব দিই রান্না যে না তোমাকে মাফ ফিরা তাহলে আমরা মাফ হওয়ার সুযোগ আছে না তারা জানতাম যে বিড়ি খাওয়া জর্দা খাওয়া আল্লা গুল ফাতা খাওয়া হারাম আমরা জানিয়া বুঝিয়া হারাম খাইয়ার আর তারা না জানিয়া মখরু খাইছে মখরু জানিয়া ইস তার মাফা আশা করি আমরা দোয়া করিয়াল্লা তারা মাফ ওলা ফলেন কিনা না হ্যাঁ তারপরে আইয়া একটা সূরা ফরবা মনে এক ফলা তারপরে পড়েন কিনা না সেই দিন মৌলানা মহাম্মদ যে আমরা ফুড়ি আইয়ারত জিন্দি থেকে আমরা যে বালাগালি কামালি ফুরি শেখ সাদিন লেখা কবিতা এটা একজন কবির আছে কবিতা এর মাঝে কবিতার মাঝে ভুল আছে এই কবিতা আমরা উচিত না আপনার দেখতে ইব্রাহিম যেটা হইন ফটতে গেলে মিলেনা তালালা আমরা নিজে বানাইছি আমরা বানাইছি আমরা নামাজ শুরু করতে নামাজ পড়তাম না একটু পরে নামাজও পড়তে আল্লাহ আগে কি তা করতেই নিয়ত না নিয়ত কি তাহলে রাখা তাই সালাতিল কি এই যে নিয়ত এই যে নিয়ত এটা হাদিস তাকতইব কিনা না রসুলের নিয় ঠিক আহ সাহবাগিরামলে নিয়াইছেন তাকতইব কিনা না আপনাকে তুকে বার করবা পানিতে পারবা হাদিসের দলিল আছে না। এটা হাদিসও আছে কিনা না সমাজও আছে কিনা না দখল আছে কিনা না দখল দিয়া বেশি দিন খাওয়া যায় না দলিল লাগে দলিল দখল লাগে কিনা না হালি দখল দিয়ে খাওয়া যায় দখল ওই তো না দলিলও মিলাইবা সমাজও আছে আমরা খরি আর আমরা বাপদাদ খড়িয়াইছেন আমরা আলেমুল থেকে এটা মিলাই তৈব দলিল একটু একটু সচেতন হোক আপনি দুনিয়ার ব্যাপারেও না সচেতন দুনিয়ার ব্যাপারে আপনি সচেতন আপনি লেখাপড়া জানেন না আমি মূর্খ মানুষ আমি ইসলাম বুঝি নিবা কুরোনা দিচ্ছে তারা সবাই কিন্তু কিন্তু জাগা সম্পত্তি আই আনলে এত ঠিক বুঝেন আপনি কিন্তু আপনি খুবই সচেতন মানুষ আপনার বাড়ির সামনে একটু জায়গা আছে এই জায়গা আপনার লাগাবাড়ির খাইরা আপনার বুঝিয়েছে মানতে কি আপনার ষাট বছর বয়স হয়ে গেছে আপনি বুঝবেন তাই দেখা যে লাগাবাড়ির খাইরা জরিফ জরিফাই যখন জরিফার দেখলাম আসতে আপনার এখন গিয়া গুর গুর করা যে সার ও দাঁড়টা দেখো কাছাই ইটা কিতা আছে আপনি যদি বুঝেন না যে বুঝদার আছে আর জন গ্রাম অনেক মানুষ আছে লেখাপড়া জানা না কিন্তু কাকজা পালা বুঝে আছে কিনা না পড়া। কিন্তু ওখিল ফেল হয়ে যা কিনা না ওলা গিয়া বুজার চেষ্টা করা বুঝার ফলে যখন বুঝছেন যে এই যা গাছ দেখা যাতে আমার বাপুর নামে এখন গিয়া আপনি এখন রাস্তা এলাকার মাসে এলাকার মানুষ তুমি বা ছুটো রাস্তা দিয়ে দেখলাম তোমার লাগা বাড়ি খাই তুমি এখানে আপনি করবা আমার বাপদাদাই বুঝছোনা খাইবা কিনা না আমার আপনার আপনি কইতা এটা তারা বুঝ আসলা আপনি বুঝছেন আপনার যেহেতু ফর্সা আছে আপনার রেকর্ড আছে আপনার জায়গায় সত্যি কিনা না কারণ আপনি জায়গা সম্পত্তি দুনিয়ার লাভ দেয় আপনি খুব সচেতন তারপরে আপনি দেখুন কারণ আপনার জায়গা সম্পত্তি আপনি রক্ষা করবার লাগিয়া এটা আপনি কিনতে গেলে চেক করুন সপ্তাহ দেখুন আর আপনি যান না আমল দিয়ে গিতা কেনা হয় যে জায়গা ও জায়গার মূল দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে কি বেশি সুহান আল্লাহ অত দামি জিনিস এই দামি জিনিস এমনি এমনি ভাই লিবানি আল্লাহ শয়তান সৃষ্টি করছে আল্লাহ আমি ও আমার চেষ্টা থাকবো একটা এবং আল্লাহরে কই দিছে শৈতানে যে আপনি অধিকাংশ মানুষ নাশক করতে পারবা অধিকাংশ মানুষের আমি বিভ্রান্ত করিলিব আপনি আমি যদি সচেতন না হই তাহলে আপনি আমি কোন সময় শৈতানের চক্রান্ত আমরা পারি আমরা বিপদ কামেই যেতাম পারি এবং শৈতানে বিভিন্ন ভাবে কিনা না আল্লাহ অনুসারে হইতেই যদি আমরা এখানে গিয়া দেখি আল্লাহর বান্ধা না হইয়া ফির সাবর বাঁধা বুজুর্গানের দিনের বাঁধা যাই। আল্লাহ গুলাম হইতাম আসতাম আল্লাহর গুলাম না হইয়া আপনি ফিরসাবর গুলাম কিনা নাইলা ফির আঙ্গুল ছুয়ে ফিরস বড়ো সদু নিয়ে সপ্তা সপ্তাহরে ফিরসাবর বাড়িতেই গিয়া ফিরসাব তার বাড়িতে তার বউ মা বোন সবরে দেখিও দেখিয়ে রাখেন কারণ ব্যস্ত গেলে তো চিন্তা হইব হাসর মাঠ এলা সে বেডিংরে দেখিয়া রাখতে হইব আসে দেখা না উরুসও খিতা হয় এই সমাজটা কি আপনারে আপনি জান্নাতি ফতে যখন চলতেরা আমরা রোজার রোজা অবস্থায় আসি সিয়াম অবস্থায় আছি আমাদের কোরআন এবং শূন্য অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করতেই সম্মানিত উপস্থিতি আমরা অনুশেষ করি ইয়ার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা শাদাল্লাহি লা ইলাহা ইল্লা আনতা واستغফিরুকা ওয়া আতুবু ইলাইক